উম্মু সালামাহ রাজিল্লাহ তাল্লাহাতে বর্ণিত যে উম্মু সুল্লাইম রাজিয়াল্লাহ তাল্লান্না বললেন হে আল্লাহ রসুল আল্লাহ সত্য প্রকাশ করতে লজ্জাবোধ করেন না মেদের স্বপ্নদোষ হলে কি তাদের উপর গোসল ফার্জ হবে তিনি বললেন হাঁ যখন সে বীর্য দেখতে পায় কথা শুনে উম্মু সালামাহ রাজু তাল্লাহা হাসলেন এবং বললেন মেয়েদের কি স্বপ্নদোষ হয় তখন রসুল্লাহ সাল্লা সালাম বললেন তা না হলে সন্তান তার মতো কিভাবে হয়